লাভ শরীর লাভে ভগবত ভক্তি তপাশর্য যোগ এবং দিব্যজ্ঞানে প্রভাবে তাদের গতি এবং জরজরে বহির সকাম কামের অথবা জরবাদের কখনোই সেই প্রকারহত গতিতে আগমন করতে পারে না পুণ্য কামে প্রভাবে যদিও মানুষ স্বর্গলোকে যেতে পারে কিন্তু এই প্রকাশ অথবা সুক্ষ যান্ত্রিক অথবা জাগতিক প্রয়াসের মাধ্যমে যারা স্থূল জড় থেকে তারা এই জড় জগতে ভিতরে এবং বাইরে সর্বত্র গমনাগম করতে পারে জড় জগতের মধ্যে সর্বত্র এবং জনজগত ভাবে বিচরণ করতে পারেন এই ধরনের মহাকাশার একটি সন্ধ্য হচ্ছেন নারদমুনি এবং দুর্বাশমণি হচ্ছেন এই ধরনের কথিত আছে দুর্বাশমণি মাত্র এক বছরের মধ্যে সমগ্র জড় জগৎ এবং চিন্ময় জগতেংসিভ্রমণ করেছিলেন স্থুল অথবা সুখ জড়ির কখনোই পারবে এই অধ্যায় সর্বজগতের মধ্যে এবং জড় জগতের বাইরেও কিভাবে পর্যটন করা হয় এর বর্ণনা করা হচ্ছে আজকাল সেটা বিশেষ করে পাশ্চাত্য দেশে লোক তাদের পর্যটন করো এই বেশি লোক তো বাংলাদেশে আসে না আমেরিকা থেকে ইউরোপে যায় ইউরোপ থেকে আমেরিকা যায় আমেরিকান লোক মনে করে যে আমরা ইউরোপে যাবো দেখতে সবকিছু যা আছে এবং ইউরোপীয় লোক আসলে ইউরোপীয় মধ্যে নরওয়াই আছে সেই কুতোহল আছে কি আছে অন্য দেশে দেখতে চাই এবং দর্শন করে এবং মনে করে এই সকল গ্রহদের মধ্যে কি আছে এবং এর জন্য রকেট স্পেসক্রাফ্ট ইত্যাদি পাঠায় অনগ্রহ দেখা জন্য আমরা অনলোকে যেতে পারি শিলপ্রপাতে প্রথম বই ছিল এই পুষ্টিকা অন্নলোকে মানে কষ্ট প্রগত আধুনিক বৈজ্ঞানিকেরা অনেক কিছু গবেষণা করে অনেক কষ্ট করে এক দুই নিকট লোকে যে পারবেই সেটা অনষ্টিত নয় তারা বলছে যে তারা চন্দ্রলোক শিলপ্রভাত যে চন্দ্রলোক হচ্ছে এই স্ক এর মত এবং শুধুমাত্র পুণ্যকার মিজন সেখানে যেতে পারে কারো যান্ত্রিক উপায় নেই সেখানে যাওয়ার জন্য এবং কি শক্তিশালী রাক্ষস ছিল সেও করেছেন সর্গে যেতে সেই প্রয়াস সেটা নিষ্কম ছিল এবং এইসব আধুনিক বৈজ্ঞানিক যারা যারা রাবণ রায় রাবণের সাথে তুলনায় ফিপের মত তো তারা কি করে রকেট নিয়ে স্বর্গলক চন্দ্রলকে যেতে পারে ওটা মানে ইয়া এই দেশে না এই দেশে দীপাবলি এই তো না খুব বেশি আছে ওই মুনে যা ও যা তারা বলে সেটা বড় বাজে তো এই কি জিনিস ওই খেলা খেলা জেনে সেই বাজে তো ছোট এবং বিস্ফোরণ হয় আগুন হয় এবং তা শক্তি থেকে ওই যন্ত্র উপরে যায় কিন্তু স্বাস্থ্য থেকে আমরা প্রমাণ পাই যে সেই জন্য শুধু প্রপাত সন্ধে হক করেছে যে তারা গেছে। এগিয়েছে সেই রকম কথা বলে হয়তো তার গেছে। কিন্তু গেলে অবতং ভুক্ত ভীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে যারা অনুমোদিত অর্থাৎ পুণ্য কার্মার ও স্গ বিশাল সুখ ভোগ করে এখানে ফিরে আসবো তো যেকোনো ভাবে আমরা সর্বলোকে যাই সেটা আমাদের সনাতন সেখান থেকে ফিরে আসতে হবে তো সেজন্য বিশাল বুদ্ধি সম্পন্ন পারমাথিকবাদীদের গতি হচ্ছে সেই গতি কোন আগমন না হয়পর্য বাদের তো প্রকৃত বুদ্ধি সম্পন্ন পরমার্থিক বাদের অথবা প্রকৃতা পরমার্থিক বাদের পরম আর্থ জন্য প্রয়াস করে সেই ফরম অর্থ হচ্ছে সেই পরম ধর সেই প্রবেশ কর উপায় যন্ত্রিক নয় এবং কি সাধারণ বিদ্যা তপস্য যোগ সমাধি এই সকলে যথেষ্ট বল নেয় সকলে অসমর্থ আছে আমাদের সেই ফরম গতি প্রাপ্তি প্রদান করার জন্য সেই করা উপায় এক আছে সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে আত্মসমর্পণ করা যার অননাম আছে ভগবত ভক্তি তো সে ভগবত ভক্তি যা দ্বারা চরম বঞ্চনীয় গতি প্রাপ্ত করা হয় সেই ভক্তিযোগ এই খনিযুগে আরো সুগমভাবে প্রাপ্ত হয় হরিকৃষ্ণ মহামন্ত্রের দ্বারা তো ভক্তিযোগ সেটা অনন্য ভাবে করা হয় তার মধ্যে বিদ্যা যোগ তপশর্যাধি ইত্যাদি হতে পারে সাশ্রয় অনেক বর্ণনা আছে তো ভাবে অন্য যোগে ভক্তরা কঠ তস্য করে ভক্তি সিদ্ধি ধ্রুব মহারাজ এই দৃষ্টান্ত ছয় মাসের মধ্যে যে ভগবান তার সামনে উপস্থিত হলেন তাকে আশিস দিতে এবং সেই এই কি চুর্থ স্কন্ধে মধ্যে ধ্রুব মহারাজের প্রখ্যান আছে ধ্রুব সেখানেও বর্ণনা আছে তারা ও মধ্যে থর্য সাধন করেছে এবং তারা ও পরে সাক্ষাৎ ভগবান দর্শন লাভ করেছে কিন্তু এই কলি যুগে কেউ সমার্থ নেইরকম কঠোর একজন যদি একটু জড়ো হিসাবে বুদ্ধিমান হয় খুব গর্বিত হয় তা থেকে কেউ যদি MSC পিএইচডি হয় তো মনে করে আমি খুব বুদ্ধিমান আছি লোকেরা সেই রকম বুদ্ধিমান লোকদের প্রশস্তি করে তো কত বড় লোক এম এস নোবেল পুরস্কার প্রাপ্ত হচ্ছে ওই পশ্চিম বাংলা এক লোক ছিল আমূল কি নাম আমুল কি নাম ছিল নবে আমার চেসেন আমার আমার চেস এখানেও আছে তো মারা যাবে নাম আছে আমার কিন্তু মারা যাবে সব ইনসেইন আছে ইনসেইন এটা ইংরেজি শব্দ মনে ফাগল তার সারা ভারতে গান্ধী কিন্তু আমার আছে অলরেডি মারা গেছে কিন্তু মারে আমার মানে যাতে তার মরণ কখনো হবে না কিন্তু হয়ে গেছে অলরেডি এই হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন লোকদের মূর্খ তো ধরে নিজেকে এবং অন্য মূর্খ লোককে মনে করে বুদ্ধিমা কিন্তু প্রকৃত বুদ্ধি কি আছে অন্য লোক কোন লোকে যাওয়ার জন্য প্রয়াস করে সেটা কোনো এই জড় জগতের মধ্যে এই কোনো জায়গা যাওয়া শুধু দেখা জন্য সেটা বুদ্ধিহীন লোকের প্রয়াস কি হবে আমরা যদি চন্দ্রলোকে যাই যান্ত্রিক ভাবে অথবা যোগ বলে দাঁড়ে কি লাভ হবে সব জায়গায় জন্ম মৃত্যুর জয় উপস্থিত আছে বুদ্ধিমান লোকেরা চেষ্টা করে সেই রকম লোক অনবেশন করা যা থেকে পুনর আগমন না হয় এটা আর একটি বই না প্রবাদে প্রথম বই ছিল অনলোকে অনলোকের সুগম যত্ন এবং প্রভুপা প্রভুপাধের পরে প্রভুপা প্রকাশন করেছেন তার নাম হচ্ছে পুনর আগমন ইংরেজি যে কামিং ব্যাক তো পুনর আগমন এই বইয়ের নাম আছে পুনর কিন্তু বুদ্ধিমান লোকদের প্রয়াস হয় যাতে পুনর আগমন হবে না কেউ বলতে পারেন এই শ্লোকের আর্থ কি জন্ম কার্ম খুব প্রসিদ্ধ আমার এই ধর্ম কর্ম সম্পর্কে জন্ম এবং যে আমার সকল জন্ম এবং আসলে ভগবানের জন্ম এবং কর্ম তো নয় ইনি হচ্ছেন জন্ম কর্ম যাবির অধীত তো বুঝতে হবে যে ভগবানের অভিনয় লীলা এই জগতে আবার তীর্ণ হন এবং আমাদের উদ্ধারের জন্য অনেক রকম খার্ম করে কিন্তু সেই খার্ম আমাদের মতো খার্ম আমাদের খার্ম হচ্ছে জড় প্রকৃতি চিন গুণের দ্বারা চালেত এবং ভগবানের কর্ম সেটা সম্পূর্ণ ভাবে সেই প্রকৃতির তো এই বুঝতে হবে এই বুঝলেই থত্বত এই তত্ত্ব ঠিক মত অর্থাৎ শুদ্ধ বৈষ্ণব পরম্পরা আচার্য দেয় ব্যাখ্যা অনুসারে আমি যদি সেই থপ্ত থা বুঝি তাহলে আমরা এই স্থূল এবং সুখ শরীর দয় ছেড়ে মৃত্যুর সময় আমরা সেই ধামে প্রবেশ করব ভগবানের ধামে এবং সেখান থেকে আমাদের পুনর আগমন হবে না তো এইসব থতানেরা বুদ্ধিমান লোকেরা এই সব তারা চর্চা করে তো কি করে আমরা চন্দ্র লোকে যেতে পারি না মাস এই সব লোকে যেতে পারে সেটা তাদের বিষয় নেই বিষয় আছে কিভাবে এইসব মার্ধলোকের এইসব মার্ধ লোকের অবস্থা নিবাস করার থেকে আমরা মুক্ত হতে পারি আমরা এই দেশের লোকেরা অনেকে যেতে চাই আমেরিকায় ও গ্রামে লোক চট্টগ্রামে যেতে চায় চট্টগ্রামে লোক ঢাকার যেতে চায় ঢাকা লোক তো কালকাতায় যেতে চায় কলকাতা লোক বোম্বাই যেতে চায় বোম্বাই লোক তো ইংল্যান্ড যেতে চাই এইরকম কিন্তু কোন জায়গায় এই জড় জগতের মধ্যে আমরা জন্ম মৃত্যু জি ইত্যাদি জন্ম মৃত্যুর ব্যাধি আধি সকল তারা গোল বৃন্দাবনে যেতে পারবে সেটা সম্ভব হয় ভগবানের শুদ্ধ ভক্তি সাধন করে থেকে এই কলিযুগে গ্রুব মহারাজের মতো মতো আমাদের কঠোর দরকার নেই আমাদের সুযোগ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে হরে রাম রাম রাম হরে হরে সবু শর্ত নিরাপরাধে নাম লয়লেই পাই প্রেম ধন নিরাপরাধে নাম গ্রহণ করতে হবে সেই প্রেম ধন সেটা ব্রহ্মার দুরলভ প্রেম ব্রহ্মার জন্য সেই প্রেম প্রাপ্তি দুরলাভ আছে আমরা যদি মনে করে যে আমি একটু হারিনাম করবো একটু বাজে গদে বলব এবং এই কলক ধামে যাবো সেটা সম্ভব হবে না চিব্রই না ভক্তিযোগ এ যেটা পুরুষম চিব্রই না মনে এই ভক্তিযোগ সম্পূর্ণ মন দিয়ে সম্পূর্ণ ভগব কি বিষয় আছে অনাশি জ্ঞান কামাধ্য না কৃষ্ণানুশীলন ভক্তি রূপ এই শ্লোক চিনা আপ্রথি হ এই শব্দ প্রয়োগ করা হচ্ছে প্রতিহত এর আর্থ কি কেউ বলতে পারে এটা আপনার বাংলা ভাষা আসলে সংস্কৃতের থেকে কিন্তু এর আর্থ কি অবশ্যই কিন্তু প্রতিহত এর আর্থ তো কি প্রতিহতের সেটা প্রতিহত বিপরীত আর্থ তো কি আ হচ্ছে যে যেহত্র করা এর অর্থ হচ্ছে যে সব অবস্থায় সব সময় কৃষ্ণ ভক্তি কর আমি ভক্তি করতে পারি না কারণ পায়ে ব্যথা আছে আমার মা বাবা বারান করছেন খুব ব্যস্ত আছে এই তো ভক্তি করি পরে ভক্তি করব প্রথমে আমার সংসার স্থিতি তো সবকিছু ঠিক করব পরে আমি ভক্তি করব। তো সংসার স্থিতি তো কখনো ঠিক হবে না এবং কি হচ্ছে এবং মনে কর যে আমি সব সবকিছু একটু তারপর সব কিছু ঠিক হবে সেটি মায়া সাংসারিক স্থিতি তো কখনোই আমাদের ইচ্ছা মতো হবে না তো প্রতিহত ভাবে সেই হচ্ছে এই এই সংকল্প যে যা হবে তা হবে অনেক ওই ভক্তি শ্রী রঞ্চর ঠাকুর কি বলেন সত ল হলে সত গঞ্জনা হলেও আমাদের স্থীর হতে হবে যে আমি কৃষ্ণ ভক্তি করব। এর মধ্যে প্রতিদিন আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যেক আমাদের সব কিছু যা আমরা করে সেটি শুধুমাত্র ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তো এই ব্রহ্মার দোলা বা প্রেম প্রাপ্ত করি নামের দ্বারা হয় কিন্তু কি রকম নাম করতে হবে নিরাপরাধী নাম লয় পায় প্রেম ধন অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখাই শরণাগতি ভের প্রাণ তো বিচার করিখ অত্যন্ত দুর্লভ প্রেম সেই প্রেম যা অতন্ত দুর্লভ আছে করিবারে দান কে দান করেছে এই হচ্ছে ভক্তিনাথ ঠাকুর সরনাগত প্রথম গান না তোর অতন্ত দুর্লভ করিবারে দান কে দান করেছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবের দয়া করে আমি সৎ করছিলাম সফাস ধাম সহ অথন্ত জল আবার প্রেম করিবারে দান শিখাই শরণ আগতি ভগত প্রাণ তো মহাপ্রভু আমাদের কীর্তন সংকীর্থন দিয়েছে যা দ্বারা কৃষ্ণপ্রেম প্রাপ্তি যা সাধারণত অত্যন্ত এবং যাতে আমরা সেই অত্যন্ত দুর্লভ প্রেম সুলভে লাভ করতে পারি সেজন্য আমাদের শরণাগতিক শিক্ষা দিয়েছে তু সরণাগত হতে হবে স্বর্ণাগত মনে অনাবিল শূন্য জ্ঞান কামা দেশ ভক্তিভূতন যে আমাদের আর কোন শুধু আমরা যা করি তা কৃষ্ণের জন্য আমরা করো শরণাগতি সেই সরণাগতি কেতন সংগ্রহ মধ্যে শিলভক্তিনাথ ঠাকুর আমাদের সম্পূর্ণ শরণাগত করে থেকে এবং এই সকলে গভীর অর্থ বিচার করে আমরা ভক্তি না ঠাকুরের কৃপায় সেই সরণাগতি মার্গে অগ্রসর হতে পারে তো হরে নাম হরে নাম হরে নাম এবার কেবলম যাতে সেই হরে নাম যা দ্বারা গতি পরম গতি প্রাপ্ত করা হয় এবং আর কোন উপায় নেই যাতে সেই নাম নিরাপরাধে নিরাপরাধে আমাদের মহাপ্রভু এবং মহাপ্রভু প্রতিনিধিগণের থেকে সেই সরাগতি শিখতে হবে তো হরি নাম মুখ্য আছে সেই নাম। আমাদের এখানে ওই বিদ্যা থপ যোগ সমাধি এই সকলে বল কম আছে কিন্তু তাদের সাহায্য আমরা গ্রহণ করতে পারি যেমন সেই নাম আমরা যদি শুধু উচ্চারণ করে কিন্তু মনোযোগ রাখে না ধ্যান করে না শুধু নামে শব্দ আসবে কিন্তু সেই নাম শুধু হাওয়ার সাথে লীন হয়ে যায় তো কানে ধারণ করতে হবে এবং আবা হৃদয়ের মধ্যে হবে আসল কীর্তন তো অষ্টজীবা ব্যাপনে আসল কীর্তন হৃদয় থেকে উঠে প্রেমে উচ্চারিত করা হয় যদি প্রেম না থাকে কম পক্ষে প্রেমে প্রেমে প্রাপ্তির প্রার্থনা করার সাথে উচারে এবং আবার সেই নাম কানে প্রবেশ করবে এবং আবার হৃদয়ে চৈতর্পনা মার্জনম হয় যদি চৈতন না থাকে তাহলে যদি চেতন না থাকে অথবা যদি চেতন এই চন্দ্রলোকে যায় আমরা যখন নাম উচ্চারণ করি হয়তো ওই নাম থেকে আমরা চন্দ্রলোকে যেতে পারি কিন্তু আমরা গোলৌকে যেতে পারব না তো নাম জপ সেই হচ্ছে এইরকম ধ্যান যদি ঠিক মতো খরো হয় অনেকবার দেখি যে নির্দিষ্ট চাপের সময়ে অনেকে ঘুমাইতে যায় না নিজেদের মধ্যে বাজে কথা বলে না হারিনাম করে একটু মূল খুল মুখ খুলে কিন্তু মুখ থেকে কোনো শব্দ আসে না মা তো এইভাবে নাম হয় না এই নাম উচ্চারিত হতে হবে এবং মনোযোগের সাথে বিদ্যা সাথে নাম কি বস্তু আছে নাম চিন্তামনি কৃষ্ণ চৈতন্য বিগ্রহ শুদ্ধ নিত্য মুক্ত অভিনত নাম এই সকল শব্দ কবি গুরুত্বপূর্ণ আছে তো এই সকল তথ্য বুঝতে হবে কিভাবে বুঝা হয় তো শাস্ত্র থেকে বিশেষ করে শ্রীমদ ভাগবত থাকে শ্রীমদ ভাগবত হচ্ছে সম্পূর্ণ সংহিতা যার মধ্যে সমস্ত পূর্ব প্রাচীন আচার্যগণ তাদের প্রেম উপলব্ধি রেখেছেন কৃষ্ণ কে আছে কৃষ্ণ নাম কি আছে কৃষ্ণ ভক্তি কি বিষয় আছে ব্যাস দেব সকল মহাজনের প্রেম উপলব্ধি এই শ্রীমৎ ভাগবতের মধ্যে সংকলন করেছেন এবং পশ্চাৎ সুখদেব গোস্বামী তার উপলব্ধি প্রদান করে সেই অতন্ত মধুর কৃষ্ণ প্রেমে বর্ণনা আরো মধুর বনে আছে না এই শ্রীমৎ ভাগবত হচ্ছে কাদার আমরা কৃষ্ণ নাম থত কৃষ্ণ রূপ থত কৃষ্ণ গুণ থত কৃষ্ণ লীল থতকিছু লাভ করতে পারে আমরা যদি চাই কিন্তু এক ভুল ধারণা আছে যে হরেন নাম এই বাকি ঠিক আছে আমরা হরি নাম খরি কীর্তন খরি বাস। আমরা দিনের মধ্যেই না সপ্তাহের মধ্যে না মাসে মধ্যেই না বছরের মধ্যেই না জীবনের মধ্যেই একবার হরিনাম করি নাম হারিনাম করেছি হরিনাম করি কিন্তু সেই নাম জ্ঞানে সহিতে উচ্চারিত হতে হবে সকলে এই তো ব্যাসমের মতো খন্ডিত হতে পারে না কিন্তু কমপক্ষেই এইসব তথ্য বুঝতে হবে শ্রীকৃষ্ণ হচ্ছেন ফরম তিনি সর্বশক্তিমা তিনি রসে সমসে আধা আখেলা সমৃত মূর্তি এবং জীব সকল তাদের দাস আছে তো জীব মুক্ত হতে পারে না কৃষ্ণের সাথে সম্বন্ধিত আছে অচিন্ত ভেদ রূপে এবং যে ভক্তি হচ্ছে একমাত্র সাধনা কৃষ্ণকে প্রাপ্ত করার জন্য এবং সেই সাধনার সাধ হচ্ছে এই হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহার উপদেশ এই সব তথ্য বুঝতে হবে এবং সব তথ্য নিয়ে হরিনারিত হতে হবে জপে এবং কেতনে এইভাবে কলকে সুগম যাত্রা করা হয় হরে কৃষ্ণ